لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحدا প্রথমে আমরা একটু সবাই তালবি উচ্চারণ করি হুম এখন আমরা যেটা করতেছি এটা হলো তালিমান শিখানোর উদ্দেশ্যে কিন্তু আবার সবসময় এই পদ্ধতিতে করা যাবে না এটা লবৈ কাল হুম হুমা মানে ইয়ার উপরে জজম লাভ কাল্লা হুম্মা লাভ হুম লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা আল্লাহুম্মা মুলক লাকওয়ালমুল্করি কালাক আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে চলা তুলা আসরের পরে একটি মোবারকময় সময়ের মধ্যে ইসলামের পাঁচটি রোপণের অন্যতম একটি রোপণ हज् बैतुल्ला सम्पर्केद्देश आलोचनार उदेश आल्लाब्बुल्ला आलमीन बसार तौफिक दिए सको सक्रिया आलहमदुल्ल सम्मानित भू बन हज्जे बतुल्ला अल्लाह रब्बुल्ला आलमीर घर हज य खूब ही गुरुतपूर्ण एक एदत इसलमतम गुरुत्वपूर्ण जो पांच टीषय जगह के अरकानल इसलम बला हैल्लाह रसूल सल्लासल्लम जेटा के बनियाल इसलमो आला हमस पांचटी विषय पर इसलाम प्रतिष्ठित है इसलमर बैना इसलमर खुटी से पांच टीषयर मध्य एक टी हल हजल बाई को हादी एटी चतुर्थ रोपण हिसाब से आर को हादीसे य पंचम रोपण हिसाब एस एक जै हादीगुलू मूलत नवम हिजर पर पे नवम हिजर परवर्ती नबी सल्लाम वर्णना कर हज बाईद के हजुल्ब हज के চতুর্থ রোকন হিসাবে নবী সাল্লাহ ইসলাম উল্লেখ করেছে আর নবম হিজড়ির আগে নবী সাল্লাহ ইসলাম যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেগুলোর মধ্যে তখন হজ্জবায়তুল্লাহ ফরজ হয়নি তখন সাউমের মাদান পর্যন্ত আপনার ফরজ হয়েছে তো সাউমের মাদানকে পর্যন্ত সেখানে সীমাবদ্ধ করা হয়েছে এই জন্য চতুর্থ অথবা পঞ্চম রোকন ইসলামের বাইতুল্লাহ। ये गुरुत्वपूर्ण एबादी जीवन एक बार फरज है सलाद प्रतिदिन कई बार पाँच बार जकत बसाम बसरे एक बार तब लम्बा एक समय त्रिस दिन कजे क्योंकि त्रिस दिन लागे ना हजर मूल समय हजे ताम कर प्रथम एक दिन उमरा करते एक दिन और पर हज करते पाँच दिन मोट छय लगे तो हेले ये एक बार एवं अबादत भिन्न धरण अबादत सलद सियाम थे जैसे भिन्न रकम एक हज यह हजा बस भूल करी ए सम्पर्केकर জ্ঞান না থাকার কারণে ফজের কাজগুলোতে ভুল বেশি হয় আর এটা এমন এক জিনিস আমি বাস্তবতায় দেখেছি যে আপনি সব জানেন বইতে ফুটছেন সব মুখস্থ করছেন তাও দেখা যায় সরাসরি প্র্যাকটিক্যাল যখন করবেন তখন ভুল হয়ে যায় এই যেই এবাদত ফরস ওই এবাদতের এলেম অর্জন করা জ্ঞান অর্জন করাও ফরস जार्पे हज फरज हो तारजर ज्ञान अर्जन गजे जा हज सम्पर्केान अर्जन जरूरी बद क्या देश में अनेक भाई बोन ये फरज एबाद सम्पर्क गा पेल एल एम ना शिखे ज्ञान ना शिखे हजे चले जाए हज सम्पर्कपूर्ण ज्ञान शिखे ना आज के हज प्रशिक्षण जिली आलमदुल्लह रसुल्यक्ति आल्ला उद्देश्य हज करल एवं से हजर मध्य गुणाहिर कश्लीलतारे न हज थ फिर निष्पापय मासूम आल्ला हजायतुल्लाके आल्ला बानदाबंदी फिर तबूम हवार्ज्जन शर्त हलो मान हज्जा दिल्ला একমাত্র আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে এই এজন্য নবী সালাম এহরামের পরে আচ্ছা আল্লাহ রসুল সাল্লা কয়বার হজ করছেন কয়বার ওমরা করছেন বলেন তো দেখি একবার জীবনে হজ করছেন আর ওমরা করছেন কয়বার চারবার মোট চারিবার করতেন আর একবার হজ করছেন করার পরে হজের বাহাতের পরে নবী সালাম বলতেন আল্লাহি সুমা এ হজ এর মধ্যে কোন রিয়া নাই কোন লোক দেখানো নাই वाला नियम नहीं लोक देखिए गुरु जबाई जी आब देव देखें ना हज दवारे बाड़ीत दिए दे मानुष जो सबा जाने शुनेज देखें अथच हज एक गोपने वादक যেখানে বলা হবে লা রিয়া কোনো কেউ জানবে না কোনো রিয়া নাই কাউকে শোনানোর উদ্দেশ্য নাই জন্য। তাহলে হজে গেলেও যাবতীয় কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য ছবি তোলা যাবে না বারবার খালি ছবি অনেকে আছে ছবি তোলা নিয়ে মহাব্যস্ত থাকে তারপরে বিডিও করা নিয়ে মহাব্যস্ত আল্লাহর করে তাপ করতেছে লাইভ দেখাইতেছে সবাই দেখো আমি তাও করতেছি এখারা আমার কাপড় পড়ছি কেমন লাগতেছে তারপরে আপনার পাথর মারতেছে এক হাতে মোবাইল নিয়ে আর এক পাথর মারে মানে শয়তান মারতে যাই আমাদের দেশের লোকেরা মনে করে শয়তান মারতেছে শয়তান তো হাতে লইয় বসে রেছে শয়তান সাথেই আছে তো এই হজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার নিয়ে বিশুদ্ধ হইতে হবে एकमत आल्ला सन्तुष्टिर नक्ष उद्देश्य नियतर हज जाते विशुद्ध करतेदार मध्य कुफर थका जब ना जो अकीदार मध्य सरक थे सब आम बर्बाद हज कर ले हजों बर्बाद आकीदार मध्य कुफर थकले आल्लासूर अल मायदार ছয় নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ বলছেন করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায় তাহলে যিনি হস করবেন যে ভাই যে বোন তিনি হইতে হবে সেরেক মুক্ত তিনি হইতে হবে কুফর মুক্ত না হয় হস করলেও তাঁর কোনো হস কোনো আবাদত আল্লাহা কবুল করবেন না হস করতে হবে নবী সাল্লাহি সাল্লামের সুন্নত তরিকা যেই আমলটি যেই কাজটি নবী সাল্লাহিসাল্লাম যেভাবে করছেন হুব হু সেভাবে হতে হবে সেভাবে না হলে আল্লাহ সাল তালা হস কবুল করবেন না অনেকে নিজের ইচ্ছা মতো মন গড়া করে চলে আসে মন গড়া আপনি করতে পারবেন কিন্তু সেই কবুল করবেন না আমরা তিন করব মূল তিনটা প্রথমে আলোচনা করব এরপরে আমাদের ভাই আপনাদেরকে প্রজেক্টরের মাধ্যমে দেখাবেন তারপরে প্রশ্ন উত্তর থাকবে যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই হজ সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করবেন চাল তাহলে হজের কাজগুলোকে আমরা কয় ভাগে বাক করছি তিন ভাগে প্রথম কাজ হল আমরা যেহেতু অধিকাংশ বাই আমাদের দেশের নিরানব্বই ভাগ বাই বোন আমরা হজ্ তামাত্ম করি হজ কয়েক প্রকার হজ্ঞে অ্যাপরাদ হজ্যে কারাম তামাত। তামাত্ম হলো ওমরা না করে শুধু হজ করা এটা হলো হজ্য অফরাদান হলো একই এহেরামে হজ ও করা ওমরাও করা আর তামাত্মার জন্য আলাদা করা, আলাদা এহরামে হজ করা এটা হলো হজাম তা আমাদের দেশের অধিকাংশ ভাই বোন হজে থাকেন এজন্য আমরা হজ তামাত্তর বিষয়ে আলোচনা করবো ইনশাল তাহলে প্রথমে হজ্জ তামাত্মর মধ্যে থাকবে ওমরা তারপর আমরা হালাল হয়ে যাব মাঝখানে কোনো নির্দিষ্ট কোনো আবাদত নাই মাঝখানে আমরা করব করবো জিগিরাজ করব আবাদত বন্দীকি করবো এইগুলোর মধ্যে থাকবো তারপরে হলো হজ আরেকটা অংশ হল মদিনা মসজিদে জিয়ারত তিনটা অংশ আমাদের তিনটা অংশকে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করলে বুঝতে আমাদের মনে রাখতে সুবিধা হবে আজকের ক্লাস হল প্রশিক্ষণের ক্লাস এজন্য জন্য জিনিসগুলো মনে রাখতে হবে আমাদের এই বিষয়গুলো মূল পয়েন্টগুলো মূল জিনিসগুলো মনে থাকতে হবে প্রথম কথা হল কিছু দোয়া মুখস্থ করবেন যাওয়ার আগে এখনও আরও কিছুদিন সময় আছে এর মধ্যে দোয়াগুলো মুখস্থ করবেন একটা দোয়া অবশ্যই মুখস্থ করতে হবে কোনটা লাব্বাইক আল্লাহ লাব্বাইক, এটা লাগবেই এটাকে বিশুদ্ধ করে সহি শুদ্ধ করে এটা মুখস্থ করে নেবেন কারণ এটা আপনি দুই দুইবার एक बार हल आपनी उमरार जो जख एहराम एहराम बाधब नियत करबें नियतर पर शुरू हो वायतुल्लाव पर्त ये चलते थकबार हजर जख नियत करबें तरह के शुरू कर जामा फाथर मारा पर्त ये चलते थक ताल वजिम जरूरी तालबिया এজন্য এটাকে সহি মুখস্থ করা লাগবে আর কিছু দোয়া এর বাইরে মুখস্থ করবেন যেমন হাজারি থেকে হাজরা আসো পর্যন্ত একটা দোয়া পড়তে হয় এই দোয়াটা মুখস্থ করবেন রব্বানা আতিনা পিদ্ আসানা আদা বান্নার আর তাওয় শুরু করতে গেলে একটা দোয়া আছে তাওয়্ট করতে গিয়ে আল্লাহ ইমানিক ওয়া তসদিকা মুহাম্মদাহসাল্লাম এটা পারলে মুখস্থ করে নেবেন এটা প্রত্যেকবার যখন তাওয় শুরু করবেন শুরুতে এই দোয়াটা করতে হয় তারপরে আল্লাহর ঘরে যতবার ঢুকবেন মসজিদে হারামে মসজিদে নববিতে মসজিদে ঢুকার কিছু আদাব আছে দোয়া আছে বিসমিল্লা আল্লাহ রসুলিল্লা আল্লাহ তাহলি আবু আব রাহমতি আল্লাহম্মিলি জুনুবি আউল বিল্লাহিল আজিম ববি ওজহিহিল করিম ববি সুলতান হিল কাদিম মিনা রাজিম এই এই দোয়া যতবার মসজিদে হারামে ঢুকবেন মসজিদে নবীবেন এই দোয়াগুলো পড়তে হয় দোয়াগুলো এখন একটু মুখস্থ করে দোয়া আছে তারপরে সবুজ ভাতের নিচে যখন আপনি দৌড়াইবেন এখানে একটা দোয়া লাগবে রহামাকা আনসুল আকার এটা বলতে বলতে দৌড়াইবেন এই দোয়াটা মুখস্ত করতে হবে তারপরে যখন আরফর ময়দানে যাবেন আরফর ময়দানের একটা গুরুত্বপূর্ণ দোয়া আছে এর বাইরে মোটামুটি এখানে আর তেমন দোয়া নাই জানাজার দোয়াগুলো শিখে যাবেন কারণ এখানে যে কদিন থাকবেন জীবনেও এত জানাজা পড়েন নাই এই কদিনে যত জানাজা পড়বে ছাড়া প্রত্যেক ওয়াক্তের শেষে ফরজের পরেই জানাজা আছে ঘোষণা আসবে আলাল আর সলাত হামক ঘোষণা দিবেন যে প্রত্যেক সলাতের পরে জানাজা থাকবে অনেকে আমাদের দেশে জানাজা পড়তেই জানা না দোয়াগুলোই জানানো প্রথম তাকবীরের পরে কি পড়তে হয় চোরাল পাতে হা দ্বিতীয় তাকবিরের পরে দরুদ তৃতীয় তাকবিরের পরে দোয়া আমাদের দেশে তো একটা পড়ারও সুযোগ পাওয়া যায় না কিন্তু আলহামদুলিল্লাহ সেখানে দেখবেন মক্কা ইমাম মদিনার ইমাম অনেক লম্বা দোয়া পড়েন দুই তিনটা দোয়া পড়েন আপনি যদি দোয়া না জানেন তো চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে আর কিছু করার না। এজন্য জন্য দোয়াগুলো শিখে যাব আমরা এখান থেকে اللهم اغفر له وعفو عنه وآکرم نزله ووسع مدخله واغسله রহম والثلج والبرد ونقه من الخطايا আক্রম ন الثوب মুহ من الدنس ও دارا কমা من داره খিন দারি من খিরন وزوجا আহলি من زوجه হুল জনা وَأَعِزْهُ مِنْ عَزَابِ الْقَبَرِ وَمِنْ عَذَابِ النَّارِ اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فأحئهي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اِرْبَلِشْكِ شُدِرْدُ النَّا اللهم جعلهو لنا فرطا وَأَجْرًا وَسَلَفًا وَزُخْرًا তারপরে আল্লাহরিম আরো দোয়া আছে একবার জানা যা পড়লে কি পরিমান সরমান সোহান হলো কিরাত হলো বিশাল বিশাল পাহাড় কোনো হাদিসে আসছে অভুত পাহাড়ের সমাজ সোহান আচ্ছা বাংলাদেশে পড়লে যদি এক ঔুধ পাহাড়ের সমান হয় মসজিদে পড়লে এক লক্ষ ঔুধ পাহাড়ের সমান একশো পঞ্চাশটা জানাজা একশো পঞ্চাশ জানা যা এবার কত শত শত লক্ষ লক্ষ ঔুধ পাহাড় আপনি তো আলগাই জানতে পারবেন না বাংলাদেশে কি বলেন বিশাল আল্লাহ আর জানাজা হবে না আপনি আপনি হাত ছাড়া করবো কেন আমাদের দেশের অনেক মূর্খ ভাই বোন হজে যায় ফজিলত নিতে জানে না সালাম পিড়ানোর সাথে সাথে সন্ন্যত পড়তে দাঁড়ায় যায় জিগিরাজ করে না আর জানাজাও পড়ে। সুন্নত পড়তেছে অথচ কত বিশাল প্রজিলভ এই চলাথল জানালা এই জন্য জানাজার দোয়াগুলো আমরা শিখে যাওয়ার চেষ্টা করব যে হ্যাঁ মহিলারাও পড়বে সেখানে মহিলারা দেখেন আমাদের দেশে তো মা বোনেরা একটা জানাজারও সুযোগ পান না সেখানে আলহামদুলিল্লাহ কতগুলো জানাজার সুযোগ পাবেন তাহলে এই দোয়াগুলো মা বোনদেরও শিখে যাওয়া দরকার এরপরে কবর জিয়ারতের দোয়া আপনার মক্কা মকায় একটা কবরস্থান আছে প্রসিদ্ধ কবরস্থান কোনটা জান্নাত না এটা হলো মাওয়ানা মোয়াল্লা মোয়াল্লা মোয়াল্লা কবরস্থান কবরস্থান জান্নাত না আমাদের দেশে কবর পূজা করতে করতে মানুষ কবররে জান্নাত বানায় ফেলছে হচ্ছেন। ওখানে কিন্তু লেখা আছে বাইরে মাকবর মাকবর আল মোয়াল্লা মোয়াল্লা কবরস্থান লেখা আছে ওখানে জান্নাতুল মোয়াল্লা কোনো জায়গায় লেখা নেই যারা জান্নাতুল মোয়াল্লা করে ওদেরকে বলবেন যে ওখানে যায় দেখানোর জন্য কোন জায়গায় লেখা আছে জান্নাতুর মোয়াল্লা কবরস্থান জান্নাত হবে কেন কবরস্থান হইল মাকবর মক্কাতে হইল মোয়াল্লা কবরস্থান মদিনায় হইল প্রসিদ্ধ কবরস্থান এবং এই কবরগুলো জিহারত করা ভীষণ সৌভাগ্যের ব্যাপার এখানে এই জমিনের সবচেয়ে সারা মানুষ দ্বারা জান্নাতে মানুষ দ্বারা সাহাবাইকার তে তাবে তাব ইন বড় বড় যুগে যুগে আমাদের সালাব ওলামাইক রাম তাদের কবর সকল কবরস্থানে তারপরে ওহুদের ময়দানে হামজারাতি ইহাম সহ শহীদ সাহাবিদের কবর তারপরে আপনার নবী সাল্লাহ ইসলামের কবর এখানে গিয়ে কবর জিয়ারতের দোয়া গুলা লেখাও আছে সাইনবোর্ড এর বড় সুন্দর করে করে লেখা আছে এই যাওয়ার আগে এগুলো শিখে যাবেন যাতে সকল কবরস্থানে গিয়ে দোয়াগুলো আমরা পড়তে পারি এই দোয়াগুলো নবী সালাম কবর বাসীদের জন্য পড়ার জন্য শিখাইছে তাহলে এই দোয়াগুলো আমাদের এখন শেখা দরকার আচ্ছা এবার আসি আমরা তিনটা পার্ট প্রথম পাট অমরা দ্বিতীয় পার্ট হজ তৃতীয় পার্ট মসজিদে নবীর জিয়ারত প্রথমে আমরা যখন বাড়ি থেকে রওনা দেব রওনা দেওয়ার আগে আমরা কিছু প্রস্তুতি নিব আমাদের সফরের জন্য বেশি করে জামা কাপড় বস্তা নেওয়া দরকার নেই অল্প যত কম নেওয়া যায় আর এখন গরমের দিন এখন শীত নেই ঠান্ডা নাই, এখন অল্প কাপড় চোপড় নেবেন আর ওখানে যাই জুব্বা কিনি নেবেন এরকম জামা কিনে নিবেন দুই তিনটা বাস ওগুলো দিয়ে আপনার সফর চল্লিশ দিন চলে যায়ব। কারণ ওখানে আমাদের মতো এরকম ঘাম হয় না এরকম ভিজে না গরম হয় আমাদের গরম ভিন্ন আছে গরম তো সবসময় ওখানে জুব্বা পরবেন মাঝে মাঝে জামাও পরবেন এই জন্য বেশি ঝামেলা করার দরকার না আর বর্তমানে খাবার দাবার সব সেখানে পাওয়া যায় একেবারে বাংলাদেশে যত খাবার আছে যত যা জিনিস সব আছে সেখানে তো এজন্য ওখানে খাবার দাবার এটা সেটা নিয়ে ঝামেলা করার দরকার নেই সফরের জন্য যা যা আনুষাঙ্গিক দরকার এগুলো প্রস্তুতি নেবেন আর যখন ডেট হবে যাওয়ার যে তারিখে যাবেন তার আগে কিছু প্রস্তুতি আছে বাসায় এক নম্বর কাজ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া পরিষ্কার পরিচ্ছন্ন বলতে নখ কাটে নেবেন গোপগুলো ছোট করে নেবেন তারপরে বগলের নিচে শরীরের অন্য স্থানে যে পশমগুলো পরিষ্কার করা দরকার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া কারণ এহরামের পরে আর এগুলো করা যাবে না আচ্ছা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এরপরে যখন আমরা যেদিন রওনা দেব সেই দিন বিমানের মধ্যে নিয়াত করব আমরা বিমানে কিন্তু বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে যাব। यहने गोसल करब भो सबान दिए भलोकार गोसल कर नियत कर फिर आर सुगंधि जुक्त सबान दिए गोसल भलोान दिए गोसल कर गोसल शाषे सुगन्धि लागू चूले दर भलोन्धि लागाम सुगन्धि लागिए तभाविक पोशाक पुरुषा खुले एहराम पोशा এহরামের দুটা কাপড় আমরা পরে নিব এই কাপড় পরে মানে এহরাম হয় নাই এরামের প্রস্তুতি নিলাম আর এহরামের কোনো নামাজ নাই এহরামের কোনো সলাপ নাই দুই রেখা তাহিয়াত করে নিব যেহেতু তখন অজু করছি গোসল করছি দুই রেখা তাহিয়াতজুর সলাপ এরপরে আমরা অনেকে বাড়ি থেকে আব্বাহিক আল্লাহ লাভাইক পড়া শুরু করে দেয় বাড়ি থেকে পড়া যাবে না নিযাত করার এটা তো বের হইলেন ঠিক আছে ঘর থেকে বের হইলেন বিসমিল্লা আচ্ছা এরপরে সফর দোয়া পঠবেন আল্লাহ বড় বাড়ি থেকে বের হবেন পরিবার পরিজন কে বলে যাবেন এটা স্ত্রী ছেলে মেয়ে যাদেরকে ঘরে রাখি যাবেন তাদের জন্য দোয়া করে যাবেন তাদের হবে আমরা আল্লাহ হাফেজ আস্তাউদের আল্লাহ ওই আল্লাহর জিম্মায় তোমাদেরকে রেখে গেলাম যে আল্লাহর জিম্মায় রেখে গেলে কোনো কিছু নষ্ট হয় না সোহান আল্লাহ কারণ যে জিম্মায় রাখে গেলে সে ঘুমাইতে পারে মাঝে মাঝে ঘুমানো লাগে ছুরি হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এমন আল্লাহর জিম্মা রেখে গেলাম ওই আল্লাহ আচ্ছা পরিবার থেকে বিদায় নিয়ে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিবেন। এরপরে বিমানে উঠলেন বিমানে উঠার পরে নিহেটা আপনি দুই সময় করতে পারবেন সবচেয়ে উত্তম সময় হল যখন মিকাতে পৌঁছবেন কারণ হল মানা পৌঁছার আগ দিয়ে বিমানে ঘোষণা হবে পনের মিনিট আগে ঘোষণা দিবে মধ্যে অতিক্রম করবে বাংলায় বলে দিবে যে আপনারা তো ওই সময় নিয়ত করে ফেলবেন আর যদি মনে করেন যে না আমি তো ঘুমাই থাকলে তার পাবো না তো যদি আমরা সফরে তো চারি পাঁচজন দশজন থাকি একজন আরেকজনের বললাম যে ভাই ঘোষণা দিলে আমরা জায়গায় দিও তাহলে সুন্নত অনুযায়ী উত্তম আমলটা হবে আর যদি মনে করি যে না রাতের বেলা ঘুমাই গেলে না তাহলে বিমানে বসেও নিয়ত করে ফেলা যাবে আচ্ছা নিয়তটা কেমন করিমাতান একবার সহজ লাভবায়িকা অমরাতান আর যদি বদলি হস করেন লাভবাইকা অম্রাতান আন অমুক যার পক্ষ থেকে বদলি হস তার নামটা বলবেন আর নিজের হইলে নাম বলা লাগবে না শুধু লাভবাই অন্য কোনো হজ এবং এরপরে তাল বিয়া শুরু করে দিবেন লাভবাই কালা সারি কালা কালাবাই হামদা মাতা ল চলতে থাকবে আর সারাক্ষণ অন্য অন্য জিকির আজকারি আল্লাহ আকবর এই জিকির আজকার চলবে আর মাঝে মাঝে আচ্ছা এইভাবে ওখান থেকে উঠবেন হোটেলে উঠার পরে যে এহরামের কাপড়টা বাড়ি থেকে পরে গেছেন এটা ওখান পর্যন্ত তাতে গাম তাম লেগে একটু ইয়া হয়ে যাবে আবার বাথরুম বিমানের টয়লেট অল্প সময় নষ্ট হয়ে যায় কারণ এখানে ম্যাক্সিমাম ভাই বোনেরা এই বাথরুমগুলো ব্যবহার করতে জানান না আমাদের বাংলাদেশে ফ্ল্যাট যেগুলো থাকে এগুলোতে অধিকাংশ ভাই বোনেরা অনেকে এগুলোর উপরে উঠি বসে এগুলোকে অল্প সময় নষ্ট করি আপনি ওই টয়লেটে যাওয়া লাগতে পারে হয়তো কাপড়েও এরকম কোনো ময়লা তলা লেগে যেতে পারে এজন্য জন্য এটা সন্দেহযুক্ত হয়ে যায় আপনি ওখানে গিয়ে এই কাপড়টা চেঞ্জ করে দিবেন হোটেলে গিয়ে কেমন চেঞ্জ করবেন অন্য কোনো কাপড় পরা যাবে না লুঙ্গি পরে চেঞ্জ করবেন অন্য কিছু পরে চেঞ্জ করা যাবে না এইটা পরে আরেকটাই ভরে ফেলবেন আর আপনি গোসলও করে নিতে পারেন কারণ আল্লাহ বলছেন জাহিলি যুগে মুর্শেকেরা উলঙ্গ হয়ে আল্লাহর কথাব করতো এই জন্য আল্লাহ বলছেন খবরদার আমার ঘরে আসতে সুসজ্জিত হয়ে সুন্দর পোশাক পরে আমার ঘরে আসে তো এজন্য আপনি সেখানে যে গোসল করে তবে সেই গোসলের মধ্যে কোনো সাবান তাবান ব্যবহার করবেন না এটা খেয়াল রাখবেন শুধু পানি দিয়ে গোসল করলেন আর যদি সুগন্ধবিহীন সাবান থাকে কোন কোনো হোটেলে এখন সুগন্ধিবিহীন সাবান দিয়ে দেয় তাহলে ওটা ব্যবহার করতে পারেন তবে না করাই ভালো শুধু পানি দিয়ে একটু গোসল করলেন তাহলে ভালো লাগলো राम कपड़ा चेज कर नील नहींवाना दीबें तल पड़ते आल्लर घर दिखे ओखने गए काज एक क्च तावाफ और एक साल अच्छा आल्लर घर जो देखें प्रथम नजरे आसबें तक देखें अपनारित अनुभूति तैरिव जो जे वायतुल्ला देखार जो জীবনে এতবার আল্লাহর কাছে আলাদা একটা আবেগ অনুভূতি কাজ করবে তখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে যা মনে ছায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো দোয়া করবে আচ্ছা দোয়া করে আল্লাহর গড়ের দিকে চলে যাবেন গিয়ে মসজিদে হারামে ঢুকে কোনো তাহিয়টাই তাহেতুল মসজিদুল মসজিদ এবার চলে যাবেন গিয়ে প্রথম যাবেন কোন কোনে হাজরা সওয়াদ সবুজ বাতি দেওয়া আছে দূরের থেকে দেখা যায় চিনা যায় হাজরা সাদের কোনটা হাজরা সওয়াদের কোনে গিয়ে শুরু হবে তবে তার আগে তা শুরু করার আগে উপরের এহরামের কাপটটাকে ডান কাত খোলা রেখে বাম কাদের উপরে রেখে ইত্তেবা করে নিতে হবে এটার নাম এলো ইত্তেবা ডান কাতটা খোলা থাকবে বাম কাদের উপরে দিয়ে দিবেন এগুলো মা কিছু করতে হবে না মা স্বাভাবিক যে পোশাক সে পোশাক পরবেন হাত মোজা পরবে না মুখের উপরে কাপড় দিয়ে আটকায় রাখবে না शुदिल्लाकबर देश देखें दुई हाथ तुले सुन्न थोबे एक हाथ तोला एक हाथ तुलब অনেকে দেখবেন একবার দুইবার তিনবার পাঁচবার বিসমিল্লাহি আল্লাহ আকবর বিসমিল্লাহিলাম খালি চুমা দিচ্ছে সে করতেছে এগুলো সব সুন্নতের খালাব একবার শুধু আকবার প্রথমবার প্রথমবার বিসমিল্লাহ আল্লাহ আকবার আর হাতের মধ্যে কোন চুমা হবে না স্পর্শ করতে না পারলে কোন চুম্বর নাই খালি বিসমিল্লাহি আল্লাহ আকবার প্রথমবার বিসমিল্লাহ আল্লাহ আকবর পরবর্তী ছয় বার শুধু আল্লাহ আকবর বিসমিল্লাহ দরকার নাই প্রথমবার বিসমিল্লাহ আল্লাহ আকবার পরের ছয় বার আসলে ডানহাত দিয়ে ইশারা হবে শুধু আল্লাহ আকবর আচ্ছা এরপরে শুরু করলেন তাওয়াব প্রথম তিন চক্করে রমল করিবেন রমল মানে একটু যতটুকু সম্ভব একটু জোরে হাঁটা আর মা বন্ধুর জন্য রমল নাই বাবনেরা স্বাভাবিক গতিতে হাঁটবেন আর তাওয়ের জন্য কোনো সুনির্দিষ্ট দোয়া নাই। অনেক বইতে দোয়া লেখা আছে এগুলো সুন্না পরিপন্থী দোয়া এগুলো পড়া যাবে না এখানে কোরআন হাদিসে যত দোয়া আছে এগুলো পড়া যাবে এর বাইরে নিজেও নিজের মনের ইচ্ছা দোয়া করা যাবে নিজের ভাষায় দোয়া করা যাবে কোরআন একাডিম তালাবাতও করা যাবে আর পর্যন্ত রব্বানা আদিয়া হাসানা হাসানা আলাদ पर परे तावाफ शाश। तावाफ परे हजरा बराबर पिछड़न दिखा सुन्नत उत्तम तब मानुषे भिड़ ब दायबार चला दा दा दा दा। जा জমজমের পানি পান করবেন একবার তালাবাত করতে করতে সাফা পাহাড়ের দিকে যাবেন এতটুকু বললে হবে কেউ কেউ বলছেন তবে কোনো কোনো বলা না শুধু ইন্ডাস সফা মারাতা মিনসা আরিল্লা এ পর্যন্ত আসছে আচ্ছা সাপা পাহাড়ের উপরে উঠলেন জমজমের পানি, খাওয়ার হাদিসটা কেউ কেউ বলছেন সহিড়াই খাওয়াটাই উত্তম সব সবসময় সবসময় প্রথম বান্না মানে সবসময় জমজমের পানিটা প্রয়োজন হলে খাওয়া যাবে তাহার কোনো অসুবিধা হবে না তবে না খাওয়াটাই সন্ধ্যা পান আল্লাহ দিকে ফিরে দুই হাত দুই হাত তুলে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। আচ্ছা এরপরে আরেকবার দোয়া করবো তিনবার পটবো তিনবার দোয়া করব দোয়া করে সাই শুরু হবে সাই সবসময় খেয়াল রাখবো উঁচু যে জায়গাটা আছে উঁচু জায়গা দিয়ে উপর দিয়ে ফিলারের যাব না এই পাহাড়টাও এখান থেকে শুরু হবে মারোয়া পাহাড়ে গেলে একবার মারোয়া থেকে সাফা আসলে আরেকবার সাফা থেকে মারোয়া গেলে আরেকবার কেউ মনে করে মনে হয় সাফা থেকে শুরু হয়েছে আবার সাফায় আসলে মনে একবার। চোদ্দ বার করে বসে থাকে কেউ কেউ কিন্তু এটা সাপা থেকে মারোয়া গেলে একবার মারোয়া থেকে সাপা আসলে মারোয়া গিয়ে সাপটা হবে তবে প্রথমবার দোয়া করছি, উপরে দোয়া হবে একবার শুধু একবার প্রথমবার প্রথম সাপা পাহাড়ের উপরে যেভাবে তিনবার দোয়া করছি আবার মারোয়াতে গিয়ে ওইভাবে তিনবার দোয়া করব। পরের পাঁচবার আর লাগবে না শুধু প্রথমবার আচ্ছা এইভাবে থাকবে আর ওই সবুজ বাতিল হয়েছে এবার আর একটা কাজ বাকি আছে মাথা হলক করা অথবা কচর করা হলক করাটা উত্তম মুন্ডন করাটা উত্তম যারা মুন্ডন করে তাদের জন্য নবিসাল্লাহ তিনবার দোয়া করছেন আর যারা কসর করে তাদের জন্য একবার দোয়া করছে এজন্য জন্য হলৎ করে ফেলাটাই উত্তম বাস এবার ওমরার কাশ্বাস এবার স্বাভাবিকভাবে হজ পর্যন্ত আমরা অপেক্ষা করব এই সময়ের মধ্যে পাঁচ ওয়াক্ত চলাদ বা জামাত যাতে মিস না হয় খেয়াল রাখতে হবে কারণ এটা জীবনের একটা বড় সুযোগ বিশাল ফজিলত এই সময়টার মধ্যে আমার চলাদগুলো যাতে জামাত অনেক হতো বাঘা ভাই বোন আছে হজে গিয়ে জামাত নামাজ পড়ে না গরে নামাজ পড়ে এরকম হইলে সেটা কিন্তু হোটেল বেশি দূরে না হইলে মস্ত্রিদে হারামে যত বাইর কাছাকাছি পড়া যাবে তত ফজিলত বেশি আচ্ছা এইভাবে চলতে থাকবে আমাদের হস পর্যন্ত এবার আসি আমরা দ্বিতীয় জিলহজ মাসের সাত তারিখ রাত্রে আমাদেরকে হোটেল থেকে মিনার উদ্দেশ্যে নিয়ে যাবে গাড়ি এসে নিয়ে যাবে তো আমাদেরকে বলে দিবে যে রাত বারোটার পরে আপনারা প্রস্তুতি থাকবেন আপনাদেরকে মিনা নিয়ে যাওয়া হবে তো তখন বাসায় গিয়ে ওই আগে যেরকম এহরাম করছি গোসল করছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি সুগন্ধি লাগাইছি এহরামের কাপড় করছি এইগুলো সব করে আবার এহেরাম প্রস্তুতি নিয়ে বসে থাকব। যখন মিনার উদ্দেশ্যে বের হব তখন হোটেলের থেকে গর থেকে বাইর হবো কালবিয়ে পড়তে পারতে লাভবাই আল্লাহ লাভবাহিক পড়তে পড়তে বের হবো এরপরে আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাবে কোথায় মিনা আট তারিখে আমরা পাঁচ ওয়াক্ত চলাত আদায় করব কোথায় এই মিনাতে পাঁচ ও হবে কেন জামাতে পড়লেও মানে আমাদের নিজেদের ইমাম থাকবে হবে তবে ইমাম যদি হয় সেখানে আবার দু রেখাত পরা যাবে না তবে এখানে সন্ন্যত হইল কচর করা ইমামেরা ওখানে গিয়ে ইমামতে করে এই দিন আপনার মসজিদে খায়ফ যেটা তারপরে আর বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকে যায় আমরা মুকিম হয়ে গেছি এখানে আর কসর করা যাবে না আমরা কসর করবো না সম্ভব হলে চেষ্টা করবেন দেখবেন যে আপনার আশেপাশে কচর করারও অনেক জামাত হবে আপনি ওই জামাতে শরী খুবেন আপনার তাবুতে যদি আপনার লোকেরা কচর না করে তা আপনি যে আশেপাশে দেখবেন যে অনেক অনেক ভাইয়েরা কচর করতেছে তাদের সাথে কচর করবেন আর নিজেদের গ্রুপেও যদি চারি জন থাকেন আপনারা এক জামাত করবেন কচর করে তারা আরেক জামাত করবে অসুবিধা নেই তো এখানে মিনের তাবুতে পাঁচ রক্ত চালাত কচর করে আদায় করবেন আর কোনো সুন্নত নাই এখানে এখানে কোন যত নফল পারি তত নফল চলাত আদায় করব। কারণ মসজিদে হারামে নফল চলাত আদায় করলেও আল্লাপাকে এক লক্ষ গুণ ফজিলত দিবেন সুহান কিন্তু মিনা আরাফা মুজদালিফা এগুলাতে কোনো সূন্যত নফল আদায় করব না এই জন্য কোন সুন্নত আদায় করব না শুধু ফজরের দূর একা শূন্য আর ভীতির আদায় করব আর বাকি কোনো সুন্নত পড়ব না যাবে একা আদায় করব না এখানে বাকিগুলো শুধু ফরস আর সারাদিন জিকির আসকারের সাথে এখানে অতিবাহিত করব কারণ আল্লাহ হাফি আজ দিনগুলোতে বেশি বেশি আল্লাহ জিকির কর তাল বিয়া পটব সুন্নতি জিজ্ঞেসকার করব দরদ পড়বো এভাবে মিনার তাবু থাকবে মিনার তাবু থেকে রাত্রে আমাদেরকে নিয়ে যাবে কোথায় আরাফা এরপর এখান থেকে আরাফা যাবো আরাফার ময়দানে সকাল থেকে জোহর পর্যন্ত এর মধ্যে কোনো সুনির্দিষ্ট এবাদত নাই এই সময়টা ভালো করে ঘুমাই নিব এবাদতের জন্য প্রস্তুতি নেব জোহরের ওয়াক্ত হবে তখন তার আগে গোসল করে নেবেন আরবর মদানে গোসল করার সুযোগ আছে ওখানে গোসল করার সূন্য গোসল করে নেবেন বাস গোসল করার পরে এবার আপনি প্রথম কাজ হল জোহর এবং আসরকে এক আজান এবং দুই একামতে কসর এবং জমা করা কেউ কেউ জমা করে না কসর করে না আপনি যদি আশেপাশে খেয়াল করবেন যদি আপনার তাবুতে নাও করে আশেপাশে অনেক ভাইয়েরা এটা বেশি বেশি এর সাথে নিজের জন্য মা বাবার জন্য স্ত্রী ছেলে জন্য আত্মীয় স্বজন মাইয়ের জন্য জন্য যত দোয়া আছে খালি করবেন এই জমা করা প্রশ্ন পরে আমরা প্রশ্নের সুযোগ পরে দিই জি তো এখানে দোয়াটা মাঝে মাঝে দাড়াই করবেন মাঝে মাঝে বসে করবেন সারাক্ষণ তো আর করা সম্ভব না তবে এখানে দাঁড়াই দোয়া করাটা উত্তম তো যত মাঝে মাঝেক্ষণ তোয়া করা যাবে না সম্ভব না জি তো এখানে সম্মিলিত দোয়া করবেন না এখানে আখেরি মোনাজাত করেন নাই আমাদের বাঙালিরা তো বেশিরভাগ আখেরি মোনাজাতে অভ্যস্ত এই জন্য ওখানে যাইও আখেরি মোনাজাতের জন্য পাগল তাবুতে তাবুতে আখেরি মোনাজাত চলে বিশাল লম্বা মোনাজাত হ্যাঁ এটা শূন্যতের খেলাপ ব্যক্তিগতভাবে একা একা এন ফেরাদি সেখানে দোয়া চলতে থাকবে এরপরে আপনার সূর্যাস্ত পর্যন্ত দোয়া সূর্যাস্ত হয়ে গেছে এবার আমরা মুস্তালিফা থেকে কোথায় যাবো আরাপার থেকে কোথায় যাব মুসদালিফা সেটা দুই পদ্ধতিতে আসা যাবে হেঁটে হেঁটেও আসা যাবে গাড়িতেও আসা যাবে হেঁটে আসতে পারলে সবচেয়ে ভালো গাড়িতে আসতে পারলে সুবিধা থাকলে কোনো অসুবিধা নেই আচ্ছা আবার মুজদালিফা আসলাম আরফার মধ্যে অবস্থান করাটা ফরস মুিপা অবস্থান করাটা ওয়াজিব আরফাতে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা ওয়াজিব সূর্যাস্তের হওয়া যাবে না অনেকে গাড়ি ধরার জন্য সূর্যাস্তের আগে সীমানার বাইরে যাই বসে থাকে অনেক সময় গাড়ি সীমানার বাইরে থাকে আরফার সীমানার বাইরে আপনি সূর্যাস্তের আগে ওই গাড়িতে যাই উঠে বসে রেখেছেন সীমানার বাইরে তাহলে আপনার ওয়াজিব তরফ হয়েছে দম দিতে হবে এটা খেয়াল রাখতে হবে যে গাড়ি যদি বাইরে থাকে আপনি সূর্যাস্তর আগে ওই সীমানার বাইরে যাওয়া যাবে না আচ্ছা আবার মুজদালিপা আসলেন মুজদালিফা এসে কাজ কি প্রথম কাজ হল মাগরিব এবং এশা মাগরিবের তিন এশার দুই এটা একসাথে জমা করবেন প্রচর করবেন তারপরে বীতির আদায় করবেন বীতির আদায় করে ঘুমাই যাবেন আর কোনো কাজ নেই এখানে কোন জিকির আজকাল বসে থাকার দরকার নেই এখানে ঘুমানোটাই আদর এখানে শুয়ে থাকবেন শুয়ে পজর পর্যন্ত ফজরের আগে উঠে যাবেন উঠে এখানে চলাতল পজর আব্বাল ওয়াকতে আদায় করে ফেলবেন আদায় করে এবার ক্যাবলামুখী হয়ে দোয়া করতে থাকবে ফর্ষা হওয়া পর্যন্ত দোয়া করতে থাকবেন সূর্য উদয়ের আগে ফর্ষা হয়ে গেলে তখন মুস্তালিফা থেকে রওনা দিবেন কোন দিকে দিবেন মিনার দিকে জামার দিকে জামারা যাওয়ার আগে কারো কারো সুবিধা হলে তাবুতে যাইতেও পারেন তাবুতে না গিয়ে সরাসরি জামারায় চলে যাইতে পারেন আচ্ছা জামারায় গিয়ে একটা জামারায় পাথর মারতে হবে কয়টা মারবেন সাতটা প্রত্যেকটা মারার সময় আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহ আকবর সাতটা মারার সময় সাতবার আল্লাহ আকবর বলে কঙ্কন নিক্ষেপ করবে পরে আপনি ওখানে চিনে লাগবে না কোনটা বড় কোনটা ছোট কোনটা জামারা ও বাকি দুইটা ওই দিন এমনি বন্ধ ওইটাই খোলা রাখবে পুলিশ আপনাকে দেখাই দিবে যে ওইটার দিকে যাওয়ার জন্য ওইটাই আজকে খালি ওইটাই বাস ওইটাতে মেরে এবার চলে যাবেন এরপরের কাজ কি কোরবানি করা কোরবানি মানে ওইটা হাদি जेटा हादी हादी जबाई कर हादी विभिन्न पद्धति जबाई मोल नाम सरकारी खाते बैंक जमा दिए अपनी निजे करते अच्छा हादी जबाई करंडन करंडन कर, कर एहराम कपड़ खुले फिलबे स्वाभाविक पोशा कर স্বাভাবিক পোশাক পরে দুইটা কাজ করবেন একটা তাওয়াফ তাহলে হইলেন এগারো তারিখে করতে পারবেন বা বারো তারিখে করতে পারবেন আর কেউ কেউ বলছেন যে বারো তারিখের পরে করাটা ওয়াজিব তরক হবে বারো তারিখের আগে করে ফেলতে হবে আবার অধিকাংশের মত জমুরের মত হলো পুরা জিলহ মাসে করা যাবে ख्याल रखते हम दुई दिन मीन अवस्थान करते मीन अवस्थानाजी बांगेर अंश भाई बोन भूल मक्कार होटेले मीना আল্লাহাক সুরাল দুশত তিন নম্বর আয়তে আল্লাপাকে স্পষ্ট করে বলে দিয়েছেন কেউ যদি দুই দিনে চলে আসতে চায় তাহলে অসুবিধা নেই তিন দিন থাকতে চাইলে তাও অসুবিধা নেই তাহলে আল্লাপাক প্রথমে দুই দিনের কথা বলে দিছেন দুই দিন থাকতেই হবে কোরআনার আয়া यह दूदिन मीना बारो तारिख दिन मीनाते सूर्य पश्चिम आकाशे ढले पड़ार पर तीन सागारो तारिखे एकुश बारो तिखे एकुश बेलिस निक्षेप करते हैं क्यों क्यों सकाल बेलर मारि चले आसे কয় সকালবেলা কেউ নাই ফাঁকা আমি যে মারি চলে আসছি কি খুশি তার পাথর মারাই হবে না নামাজের ওয়াক্ত না হইলে যেমন আগে নামাজ করে ফেললে হবে না ঠিক পাথর মারারও ওয়াক্ত আছে ওয়াক্তার আগে মারে ফেললে পাথর মারা হবে না আচ্ছা বারো তারিখে পাথর মেরে চলে আসলেন হজ্ৰ বায়তুল্লার কাজ শেষ আর একটা কাজ বাকি আছে সেটা হলো যেদিন মুকা ত্যাগ করবেন সেদিন তাওয়া বিদায় বিদায়ী থা আচ্ছা এক্ষেত্রে মা বোনদের জন্য একটা মাসালা আমরা বলে দিই সেটা হলো বর্তমানে অনেক মা বোনেরা ওষুধ খেয়ে তারা মাসিক বন্ধ করে রাখেন যে হজর ওমরা যাতে বেআাত তৈরি না হয় আসলে ক্ষেত্রে ওষুধ খাওয়ার দরকার নেই কারণ শরীয়ত स्वाभाविक गति चले शरियर को स्वाभाविक गति चलेना एक क्षेत्र में बंद कर एहराम असुस्थ पड़े तीन एहराम व्यंगे फेल एहराम वेंगे सुस्थ हो सवार আয়সা মসজিদে গিয়ে বা জিয়ার রানা মসজিদে গিয়ে হারামের বাহিরে গিয়ে তিনি এহরামের নিয়ত করে এসে ওমরা করবেন এটা হলো তার জন্য মাসালা আর হজের এহরামের পরে যদি অসুস্থ হয় তাহলে এহরাম বাংবেন না এরাম অবস্থা থাকবেন তাওয়াপ সারা বাকি সব কাজ করা যাবে ওই অবস্থায় করে যাবেন মীনা আরাপাত মজতালিফা জামারা সব করতে পারবেন শুধু তাওয়াপটা করবেন না পরস্তাবটা এখন তিনি হয়তো দেখা গেছে যে চলে আসবেন মক্কা থেকে চলে যাবেন কিন্তু ওই পর্যন্ত তিনি সুস্থ হন নাই তখন তিনি কি করবেন এই অবস্থায় তিনি বিদায়িতা এই পরস্তাব করবেন বিদায়িতা অপ তার করা লাগবে না পরস্তাবের মাধ্যমে দুইতা অপে হয়ে যাবে আর কেউ যদি এরকম অসুস্থ অবস্থায় পরস্তাবাপ আগে করে ফেলছে তারপরে অসুস্থ হয়েছে তাহলে তিনি বিদায়ী তাওয়া লাগবে না তার কোনো বিদায়ী তা এটা স্বাভাবিক মাসালা করে। মার জন্য করে বাপের জন্য করে অমুকের জন্য করে সবার জন্য খালি ওমরা করতে আসে এখান থেকে ওমরা করা যাবে না কারণ ওমরা করতে হলে মিকাত ক্যাপ ওই ওখানে আয়সা মসজিদ আমাদের মি না ওখানে পারমানেন্ট থাকার জন্য এক আমা দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের যে ভাইয়েরা ওখানে চাকরি করেন তারা তাদের মিকাত। তিন নম্বর কোন মা বোন যদি অসুস্থ হয়ে যান ওই যে আগে যেটা বললাম উমরার এহরামের পরে অসুস্থ হয়েছে তার জন্য আশার দেখেন আল্লাপাক একজন অসুস্থ হয়েছেন উমরার এহরামের পরে এর দ্বারা মাসালা শিখাই দেওয়া হয়েছে যে ওমরার এহরামের পরে কেউ যদি অসুস্থ হয় যায় কি করতে হবে আশার দিল্লা মাসালা দিয়ে এই মাসালা দিয়ে দেওয়া হয়েছে আবার আপনার আরেকজন মিনি মুমিনিন সফিয়া বিনতে হুয়াই রাহা উনিও আমাদের আম্মা যান তিনিও অসুস্থ হয়েছেন বিদায় তাওয়াপের পর এই ফরস্তাওয়াপের পরে বিদায় তাওয়াপের জন্য নবিসাম বলছেন যে সফইয়ার কোনো বিদায়ী তাই বিদায়তা অবসারায় চলে গেছে তাহলে এখানে দিকে দেওয়া হয়েছে সহজভাবে ক্লিয়ার হয়ে গেছে তাদের জন্য মিকা ওই আশা মজিদ আমরা যারা সুস্থ স্বাভাবিক বাংলাদেশ থেকে যাচ্ছি আমাদের জন্য আশা মজিদ মিকাপ না নবী সাল্লাহাম মক্কা মোকার্মায় আপনার মক্কা বিজয়ের সময় উনিশ দিন ছিলেন এই উনিশ দিনে একটাও ম্র করেন আর আমরা ওখানে থাকলে আল্লাহ রাজি আল্লাহ তোকে নাম পাঠাচ্ছি তুমি তোমার বোনের সাথে যাও কিন্তু তাকে বলেন তুমিও তোমার বোনের সাথে একটা উমরা করে ফেল তিনি তো পাইতেন ও বোনের সাথে সাথে ছিলেন তাওয়াবর মধ্যেও ছিলেন সাইর মধ্যেও ছিলেন সব জায়গায় ছিলেন কিন্তু তিনি ওমরা করেন নাই তাহলে বোঝা গেল এই আয়সা মসজিদের ওমরা সবার জন্য না এটা হলো আমাদের হজের দ্বিতীয় অংশ এবার আসি আমরা হজের আরেকটা অংশ বলছি মদিনা সফর মসজিদে নব বি সফর এক্ষেত্রে আমাদের দেশের ভাই বোনেরা নিয়ত করেন নবীর রজ আজ করতে যায় এখানে নিয়তে গন্ডগোল এখানে নিয়ে আসবে মসজিদে নবীর জিয়ারত বরকতময় মসজিদ মসজিদে নবী এখানে এক রাকাত ছলাদাই করলে এক হাজার রাকাতের স্বভাব হয় এই জন্য মসজিদে নবী জিয়ারত করার উদ্দেশ্যে আমরা সফর করবো মদিনা মুনা তাহলে মদিনা মুনাভারা গিয়ে প্রথম কাজ মসজিদে নবীতে দুই রাখা ছলাদাই করা কারণ মসজিদে নবীর উদ্দেশ্যেই আমি গেছি এরপরে আমি যতদিন আদায় করব নবীতে নেব তবে চল্লিশের যে এটার উপরে আমল করা জরুরি না মসজিদ নবীতে চল্লিশ আদায় করতে হবে অনেকে এক বাক্য মিস হইলে বরবাদ আদায় করতেই হবে এটা কোনো জরুরি বিষয় তবে আমরা ইচ্ছা করে সেখানে জামাত ত্যাগ করব না আমরা সালাম দিব কেমনে সালাম দিবা আর এটাও বলতে পারবো আসসালাম এইভাবে সালাম দেব আর দরদ পটব আল্লাহ আল্লাহ মহাম্মদ যেটা আমরা পড়ি সাথে আবু বকর এবং কবর তাদেরকে সালাম দেবাহ খালিফাত আমির আলমিন আচ্ছা এরপরে তাদের জন্য কবর জিয়ারতের যে দোয়া সেই দোয়া পড়বো আমরা জি বেরোয় পড়া যাবে বা হাঁটতে হাঁটতে আর মসজিদা নবীর ভিতরে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো রাউজাত অনেকে নবী সাল্লা কবর এর রওজা বলে রওজা এক জিনিস কবর আর এক জিনিস নবীলাম এর কবর রওজা না এখানে আব্দুল সহ অনেকেই যখন বাহিরের থেকে আসতেন প্রথম তাহিয়াত মসজিদের দুই একাত এখানে আদায় করতেন এজন্য এখানে আমি বসে থাকবো আর কাউকে ডুকতে দিব না অথচ এখানে বান্দার হকের দিকে খেয়াল রাখতে হবে আমি ঢুকছি আমি সংক্ষেপে দুই রেখা আদায় করে বের হয়ে যাব যাতে আমার অন্যান্য বাহিরাও সুযোগ পায় সুযোগ পায় সব জায়গায় এটা খেয়াল রাখতে হবে যে হজের সফর পুরা সফরে আমার দ্বারা যেন আল্লাহর কোনুদের কবরস্থান এগুলা জারত করবে আরেকটা বরকট মসজিদ আছে মসজিদে ওবা নবীন মান তাতি বা যে ব্যক্তি তার ঘরে পবিত্রতা অর্জন করে সুম্মা আতা মসজিদা কুবাহ এরপরে মসজিদে কুবায় আসে ফাঁসাল্লারা কাতায় এখানে এসে দু রেখা চলা তাদাই করে সেই যেন কানা কা সেই যেন একটা উমরার স্বভাব লাভ করে তাহলে মদিনা বসে বসেও কিন্তু উমরা করা যায় আপনি মসজিদে কুবায় দু রেখা চলা তদাই করেন আর সুন্নত পদ্ধতি হল যদি সম্ভব হয় মসজিদে নবীতে আসর ফুটবেন হাঁটতে হাঁটতে কুবায় চলে যাবেন যাই আবার হাঁটতে হাঁটতে আসে এখানে মাঘরিপ পড়বে নবী সাল্লাহ অনেক সময় আসরের পরে কুবাই যাইতেন আবার কুবা থেকে এসে এখানে মাঘরিপ করতেন এই মাঝে মাঝে কুবা মসজিদে গিয়ে দূরাকাঠ চলা তালে করবেন আর বাকি মসজিদ যেগুলো এগুলো ঐতিহাসিক কোনো ফজিলত নাই আলাদা কোনো বরকত নাই যেমন মসজিদে জুল কাবলা আমরা এখানে কেবলা পরিবর্তন তবে অনেকে বলছেন এখানে কেবলা পরিবর্তন হয়েছে এটার ইতিহাসও একশো সঠিক না অনেকে বলছেন এখানে হয় নাই মদিনার ও আমার তাও আমরা ওই মসজিদ যেহেতু ওই নামেই আছে আমরা দেখতে যাব। তারপর খন্দক খন্দকের মান দেখতে যাই আমরা খন্দকের যুদ্ধ যেখানে হয়েছে সেখানে অনেকগুলো মসজিদ আছে এইরকম দর্শনীয় জায়গা যতগুলা ঐতিহাসিক জায়গা সব জায়গায় মসজিদ আছে কিন্তু ওই মসজিদের আলাদা কোন ফজিলত অনেকে উগুলেতে চাই যে নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায় তবে ফরজ পারি। আর ওই মসজিদের মোনাতে যতদিন থাকব। তবে খেয়াল রাখতে হবে মদিনা মোন্বরাতে কোনো অপরিচ্ছন্ন অবস্থায় থাকা যাবে না এবং কোনো জায়গায় অপরিচ্ছন্ন করা যাবে না নবীরা মদিনাকে পবিত্র নগরী পরিচ্ছন্নগরী বলছেন তবা এই জন্য দেখবেন মক্কা থেকে মদিনা সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা ঘোষণা নবীলাম পরিচ্ছন্ন নগরী হিসেবে। আর মদিনার এটা এলাকা তারপরে এটা নিরাপত্তার নগরী এটা হারাম এইটার অনেক ফজিলত অনেক বরকত মদিনার মধ্যে এবং মদিনার মধ্যে কোনো মুশ্রিক কোনো মুনাফেক থাকতে পারে না নবী সাল্লাহ মদিনার ভিতরে হারামের সীমানার ভিতরে যদি কোনো মুনাফেক থাকে তো মোদিনে তাকে মানে মুনাফেক ইচ্ছা করলে থাকতে পারবে না পারবেন তাকে বের করে দিবে মধ্যে ফজিলত আছে। অমর ইবনে খতাব রাদি সব সময় দোয়া করতেন আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দিও এবং মোদিনে মৃত্যু দিও তো অমর ইবনে খতাবের দুইটা দোয়াই আল্লাহ কবল করছেন মোদিনাই মৃত্যু দিয়েছেন শহীদই মৃত্যু বলে বা আমি যদি মদিনার বাইরে মরে যাই মদিনের মৃত্যু মদিনার মৃত্যুর মধ্যে ফজিলত আছে এখানে আপনার মদিনার ভিতরে থাকতে সবসময় জিকির সাথে পরিচ্ছন্নতার সাথে পবিত্রতার সাথে থাকার জন্য চেষ্টা করতে হবে আর সবসময় কারণে আল্লাহ নিষেধ করছেন খবরদার আমি আওয়াজ আর যারা তাদের আওয়াজকে আমার নবীর সামনে নিচু করে তাদের জন্য অনেক উজরত অনেক পুরস্কার আছে এই এজন্য মদিনার মধ্যে সবসময় নীরব নিস্তব্ধ সুখে সুখে থাকতে হবে জিজ্ঞেসকারের মধ্যে থাকতে হবে এই বিষয়গুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ সুমান্নালা আমাদের সবাইকে হজ্য মাবরু নসিব করুন হজের যাবতীয় কাজগুলো এক খ্লাসের সাথে সুন্নতার আলোকে পরাতজান করুন আমিন